রাজশাহী জেলার বাগা উপজেলার অন্তর্গত দারুল হুদা ইসলামী কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত ওলামাই কারাম বিভিন্ন স্থান থেকে আগত আমার সম্মানিত দিনী ভাই এবং বোনেরা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 দিনই আলোচনা শোনার পরে এ পর্যায়ে এসে আপনাদের সামনে কোরআন সুন্না থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে যে মহান রব্বুল আলমিন অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে বসার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিন শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা आज केसलामी सम्मेलन जरूर सारा विश्व मुसलिम भाई बने दिन हासिल कराम समागम खूब कम जगह হয়ে থাকে এই এলাকাবাসীর বিশাল সৌভাগ্যের ব্যাপার যে এই এলাকায় আজকে বিশ্ব অনেক ওলামাইক রাম এখানে উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ ওনারা সকলেই আলোচনা করবেন অনেকেই করেছেন আমি হলাম ওনাদের মধ্য থেকে একজন জুনিয়র দায়ী এই জন্য আমি বেশি সময় নিব না খুব অল্প সময়ে আমার আলোচনা শেষ করবো শুরু করছি কারণ আজকে সময় নেওয়ার সুযোগ নাই সম্মানিত ভাই ও বোনেরা আমার আলোচনার বিষয় হলো আজকে বিদাত যে বিষয়টা এত গুরুত্বপূর্ণ আমাদের বিশেষ করে আমাদের এই প্রিয় জন্মভূমি আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশের জন্য এটা এত গুরুত্বপূর্ণ বিষয় এখন থেকে শুরু করে ফজর পর্যন্ত আলোচনা করলেও বেদাতের আলোচনা করে শেষ করা যাবে না কারণ এই দেশটাই হল বেদাতের একটা কারখানা এখানে হলো বেদায়াতের ফ্যাক্টরি নতুন নতুন প্রতিদিন নিত্য নতুন বেদাত আবিষ্কার হয় বেদাত নতুন করে বাজারে সাপ্লাই হয় বাজারে নতুন নতুন নতুন মোড়কে নতুন পোশাকে নতুন আবরণে বিভিন্ন রকমের বিভিন্ন ক্ষেত্রে বেদাত প্রচার প্রসার হয়ে থাকে যিনি যত বেশি বেদাত করতে পারেন তিনি তত বড় আল্লাহর অলি सबा चेष्ट कर चालू करते कैकटा बेदात नतुन चालू करा जाबसा আরও চাঙ্গা হবে আরও গরম হবে এই সবাই নতুন নতুন বেদাত সৃষ্টি করার জন্য চেষ্টা করে থাকেন এই আমাদের দেশে বেদাতটা টা বোঝা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় আমি অত্যন্ত সংক্ষেপে কয়েকটা বিষয় আলোচনা করব শুধু কয়েকটা বেদাত সম্পর্কে কি পয়েন্ট শুধু কয়েকটা চার পাঁচটা মূল বিষয় আলোচনা করে আমার আলোচনা শেষ प्रथम आलोचना हल बेदात का संज्ञा दरकार द्वित विषय हल बेदा क्या तृत्य विषय हलो बांगलुल प्रचलित किस बेदात, कर, बेदात, बेदात किसु नमुना तीन ट दिख संक्षेपे बारे संक्षेपे कथा बलार चेष्टा कर इनशाल्ला प्रथम आदात का जिनके बेदात नहीं ठाट्टा कर बेदात मानी दात नात दा, दात वाला और दात नात थे दात दात ने दात कात ने दात असुविधा दाँत नई तो असुविधार किसान ना अने ठाटा कर सब तो बेदात একজন আমি বেদাতের আলোচনা করার পরে একজন মন্তব্য করেছেন ইউটিউবে যে জাল ইমাম হুসাইন সে তো নিজেই বেদাত আমার নাম দিয়েছে জাল ইমাম হুসাইন নাম দিয়ে বলছে যে সে তো নিজেই বেদাত কারণ সে তো নবী সাল্লা যুগে ছিল না সাহাবাইকালামের যুগে ছিল না তাহলে সেও তো বেদাত অর্থাৎ এই দেশে বিশাল সংখ্যক আলেমও আছেন যারা বেদাতকে কোন খারাপ কিছু মনে করেন না মনে করেন যে বেদাত কোন অসুবিধা নাই এটা করলে অসুবিধার কিছু নাই এটা ভালো জিনিস এটা হাসানা জিনিস এটা সুন্দর জিনিস এজন্য আমাদেরকে প্রথম বোঝা দরকার বেদাত কি বেদাত মানে হলো বেদাতের শাব্দিক অর্থ হলো এখতারা কোন নমুনা এই এজন্য আল্লাহ রবাহ আলমিনের একটা সিফাত হলো আল্লাহ আল্লাপা কোরআনে কারিমে আল্লাহ সুবান নিজের পরিচয় দিয়েছেন বাদিওয়াল আর আল্লাহ রবীন্দিন হলেন আসমান এবং জমিনের বাদী মানে আসমান আর জমিনের নমুনা আগে ছিল নাহীন আল্লাহ নিজেই রসমান আর জমিনকে বানাইছেন সোহান এই জন্য আল্লাহ রব্লা আলমিনের নিজের সিফাত হল বাদী নবী সাল আলহাস্লাম কে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন আপনি বলে দিন আমি কোন অসংখ্য মা কোন তো বিদ আমিনার মানে আমি নতুন কোন রাসুল না যে এর আগে জমিনে রাসুল আসে আমি হঠাৎ করে আসছি শরীয়তের পরিবেশায় বেদাত বলা হয় আল বেদা তুহা এটা হলো বেদাতের সংজ্ঞা এখানে তিনটা জিনিস বোঝা দরকার বেদাতের সংজ্ঞার ব্যাপারে প্রথম বিষয়টা হলো বেদাতটা হলো তুতলাকু আলা কুল্লিমা ওহুদিসা বেদাত হবে নতুন জিনিস নতুন নতুন এবাদত নতুন জিনিস। জন্য আল্লাহ রসুল সাল্লা সালাম বলছেন মহদাসমোর খবরদার সাবধান থাকবে নতুন নতুন জিনিস বানানোর থেকে ইন্হদাসন বেদা কারণ নতুন নতুন যত জিনিস বানানো হবে প্রত্যেক জিনিসের নাম হলো বেদাত বেদা আতিন দলালা প্রত্যেক বেদাত হলো গুমরাহি প্রত্যেক বেদাত হলো দলালা সেটা হাসানা হইলো দলালা সাইয়া হইলো দলালা নবী সালামছেন কুল্লো বেদা আতিন দলালা বলছেন নতুন জিনিস বানাইলে মহদাস বেদাহ নতুন জিনিস বানাইলে সেটা হয় বেদাত আল্লাহ রসুল সাল্লাহ আরেকটি হাদিসের মতো বলছেন মান মা লাইসা থাফি আমিনু ফাহ মান আখদা হাজা যে ব্যক্তি আমাদের এই দিনের ভিতরে এই এবাদতের ভিতরে এই আকৃদার ভিতরে আহদাসা নতুন করে কিছু বানাবে অর্থাৎ বেদাতের প্রথম নীতিমালা হইলো প্রথম কথা হইলো এটা নতুন এখন নতুন এটা বুঝবো কিভাবে এটা কোন পর্যন্ত নতুন কোন পর্যন্ত পুরাতন এটা বুঝবো কিভাবে কারণ গতকাল যেটা তৈরি হয়েছে এটা তো আজকে পুরাতন হয়ে গেছে তাহলে যত বেদাত আছে এগুলো আজকের জন্য নতুন আগামীকাল তো এটা পুরাতন তাহলে তো বেদাত আর কিছু নাই তাহলে নতুন আর পুরাতনের সীমানা কোন পর্যন্ত এটা জানাটা জরুরি আল্লাহ রসুল সালাম এই পর্যন্ত বর্ণিত প্রসিদ্ধ হাদিস আল্লাহ রসুল সাল্লা একদিন সলাত আদায় করলেন সলাতের পরে আজানা আল্লাহ রসুল সাল্লাম আমাদের সামনে এক বিজ্ঞতা সম্পন্নকার মিনহাল কলুক ওই আলোচনার পরে আমাদের অন্তর্গুলো ভয়ে কেঁপে উঠল অন্তর্গুলো ভয়ে কি কথা বলন না অন্তর গুলু কি হয়েছে अंतर कैपे उठसे ना शर कबी साल वाजारतले शर का, नहीं। दा शोरीर का दा दारागे दारागे उठे कि देखा जाए बसा लाभ मेरे दाड़ गे दसा शुरू कर लाभ मेरे स्टीजे उठे गेसिपे লাভ মেরেদিকে লাভ মেরে মাইক নিয়ে দৌড়ে শরীর অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে শরীরে কম্পন সৃষ্টি হয় নাই তাহলে বোঝা যায় আমার এই ওয়াজের সাথে নবী সাল্লামের ওয়াজের মিল নেই যদি মিল তাহলে আমাদের ওয়াজে মানুষের অন্তর কেঁপে উঠতাম ইমানদার তো তারাই মোমিন তো তারাই যাদের সামনে আল্লাহর জিকির করা হইলে ওয়াজিলাত তাদের গুলো প্রকম্পিত হয়ে উঠে সোহান আল্লাহ আল্লা আল্লাহর কোরআন এর আলোচনা শুনলে দিনের আলোচনা শুনলে অন্তর কেপে উঠবে শরীর কাঁপবে না শরীর নাচবে না করতেছেন সারিদিকে দৌড়াদৌড়ি শুরু করছেন এরকম কোনো হাদিস শুনছেন বা কোন সাহাবি দৌড়ায় আসি নবী সালামের গলা দৌড়ি ঝুলা শুরু করছে এরকম শুনছেন বা লাভ মেরে নবী সাল সাল্লামের গায়ে উঠে গেছে এরকম শুনছেন তাহলে বোঝা যায় নবী সাল ইসলামের ওয়াজে মানুষ এরকম নাচানাচি করতেন না ওয়াজারাফাত শুনে আমাদের চোখের থেকে জর করে পানি পড়তে তাহলে ওয়াজের বৈশিষ্ট্য হবে অন্তর কেপে উঠবে চোখের থেকে পানি পড়বে শরীরে নাচানাচি করবে না লাফালাফি করবে না দোটাপ করবে না আমাদের কাছে মনে হচ্ছে এটা মনে হয় আপনার বিদায় আপনি আরেকটু ওসিয়ত করেন আমাদেরকে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কিছু ওসিয়ত করলেন ওসিয়ত করার পরে বললেন তারা অচিরেই দেখতে পাবে অনেক অনেক এখতালাফ অনেক এখতালাপ তোমরা দেখতে পাবে এই এখতালাপ মানে বেদাত নবী সাল্লা ইসলামের সুন্নতের সাথে একতলাপ করলে এটা বেদাত হয় নবী সালামের সুন্নত না করে না এটার নাম একাফ সালাম বলেন আমার পরে তোমরা অনেক অনেকলাভ দেখতে পাবে তখন তোমাদের করণীয় হলো তোমাদের পাণীয় হলো পিছনে ওই সময়ে তোমাদের করণীয় হলাই তখন তোমরা আমার সন্নতকে এবং আমার হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদিনের সুন্নত কে শক্ত করে দাঁত দিয়ে ধরে রাখবে সুহানের যুগ যখন শুরু হবে চতুর্দিকে বেদাত আর বেদাত বেদাত আর বেদাত তখন তোমাদের করণীয় হলো তোমরা আমি নবীর সুন্নতকে এবং আমার খোলাপায় রাশেদিনের সুন্নতকে মারির দাঁত দিয়ে শক্ত করে কামরাই ধরে রাখবা এখানে নবী সালাম নতুন আর পুরাতনের সীমানা নির্ধারণ করে দিচ্ছেন নবী সালাম তাহলে পালন করেছেন ২৩ বছর নবী সালামের নবুয়ের সীমানা খোলাফাইরা সেদিনের সীমানা কয় বছর জি খোলাফায়রা আসাদিন কয় বছর ছিলেন তিরিশ বছর তাহলে তিরিশ আর তেইশ বছর কয় বছর এই এলাকায় অঙ্কে দুর্বল মনে হয় তিরিশ আর তেইশ বছর এই বছরের ভিতরে যে আকিদা গুলা ছিল এই আকেইদা গুলো কেয়ামত পর্যন্ত সন্ন্যটি আকে এর পরে নতুন নতুন যত আকেদার আবিষ্কার হয়েছে এইগুলা হলো বেদাতি আকৃদা समय गोाद हिसाब से चिन्हित सुन्नतिबाद विभिन्न अंचले विभिन्न देश जो अबादत तैरीये एग्लादात नतुन और पुरात सीमाना पे गेसी पुरतन गुला हलो सुन्नत আর নতুন যেগুলো বানানো হয়েছে এগুলার নাম বেদাত আচ্ছা এবার আসেন তাহলে যদি বলি নতুন গুলো বেদাত পুরাতন গুলা সুন্নত তাহলে ছিল ওই কোরআনে কারিম এর ভিতরে জবর জের নোক্তা ফেস হরকত এগুলা তো ছিল না তাহলে ওই কোরআনে কারিম তো আমরা তালাওয়াত করি যেটা পরবর্তীতে জের জবর লাগানো হয়েছে কারণ এটা তো সময় হয় সালামের যুগে বোখারি শরীফের এগুলোও তো পরে হয়েছে নবী ইসল্লা যুগে বিমানে করে হজে যাওয়া হতো না এগুলোও তো নতুন হয়েছে নবী ইসালামের যুগে মসজিদের ভিতরে টাইল ছিল না এসি ছিল না এখন না মোবাইল ছিল না ভিডিও ছিল না এগুলো আমরা ব্যবহার করতেছি তাহলে তো এগুলো সবগুলা হইল বেদাত কি বলেন এগুলা সব বেদাত না কেন বেদাত না দুই নম্বরে যে জিনিসটি জানতে হবে সেটা হলো ফিদ্দিন বেদাত হয় দিনের ভিতরে দিনের জন্য না দিনের উপকরণের মধ্যে বেদাত হয় না বেদাতটা হবে এবাদতের ভিতরে আকিদের ভিতরে দিনের ভিতরে দিনের জন্য দিনের কোনো উপকরণ যদি হয় এই উপকরণগুলো গুলো বেদাত না বেদাত হলো দিনের ভিতরে অর্থাৎ মাইক গুলো এবাদত না এটা হলো এবাদতের উপকরণ আমরা যে কথাগুলো বলতেছি এগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য একটা মাধ্যম বিমানে হজে যাই এটা হজের মূল এবাদত না এটা হলো হজে যাওয়ার একটা উপকরণ একটা মাধ্যম মসজিদে চলা করি। এসি লাগাইছি ফ্যান লাগাইছি টাইলস লাগাইছি এগুলো লাগানোর কারণ হলো চলাতে জন্য সলাতের জন্য উপকরণ এগুলো মূল এবার কিন্তু মূল এবাদতের ভিতরে এসি লাগানোর আগে জুমার নামাজ রাকাত। এসি লাগানোর পরেও জুমার নামাজ হবে দুই রাকাত। জুমার নামাজ দুই রাকাতের জায়গায় চার রেকাত বানানো যাবে না বিমানে করে ফসে গেলেও আল্লাহর ঘরের তা করতে হবে সাত চক্কর সাফা মারো সাই করতে হবে সাতবার বিমানে না গেলেও ওই সময় এই একই রকম অর্থাৎ উপকরণের জন্য সম্পর্ক হবে না সুন্নত বেদাতের সম্পর্কটা হবে দিনের ভিতরের জিনিসের সাথে তাহলে এই সব জিনিসের সাথে বেদাতে সম্পর্ক নাই। তিন নম্বর কথা হলো যখনই আপনি বলবেন যে ভাই এটা বেদাত তখন প্রশ্ন আসবে এটা যে বেদাত দলিল দাও তুমি যে বললা এটা বেদাত এই বেদাত দলিল দাও কোন হাদিসে পাইছো এটা বেদাত কোন কিতাবে পাইছ এটা বেদাত দলিল দেখাও তোমাদের শাইকদেরকে নিয়ে আস কোন সাইখে বলছে এটা বেদাত ওই সাই এখানে এসে প্রমাণ করি দিয়ে যাইতে হইব যে এটা যে বেদাত বেদাত তিন নম্বরে মনে রাখতে হবে বেদাতের কোনো দলিল নাই বেদাতের কোনো শরীয়তে বেদাতের কোনো দলিল নেই যদি দলিল থাকতো এটা বেদাত হইতো না এটা সুন্নত হয়ে যাইতো দলিল নাই এই জন্য এটা বেদাত যদি দলিল থাকতো তাহলে এটা বেদাত হইতো না এটা হয়ে যাইতো সুন্নত তাহলে যিনি বলবেন এটা করা সুন্নত দলিল দেখাবেন তিনি যিনি বলবেন এটা বেদাত ওনাকে দলিল দেখানো লাগবে না কারণ দলিলে নাই দেখাবে কি যেটা বেদাত এটার কোনো দলিল থাকবে না सुन्नत दलिली भाई जगह सुंदर बाड़ी टाइम सामने देखते दोताला बाड़ी अनेक सुंदर क्योंकि घोषणा दिल्ली भाईरा बन शुरू এই যে এখানে একটা সুন্দর বাড়ি দেখতেছেন বাড়ি এটা কিন্তু আমার না এখন আপনারা বললেন সুন্দর কথা বলছেন খুব ভালো কথা বলছেন বাড়ি এটা যে আপনার না এটা কোন দলিলের ভিত্তিতে কোন খতি ভিত্তিতে কত নম্বর ফসদা কত নম্বর খতিয়ান কত নম্বর আর কত নম্বর সি দলিল খতিয়ান দেখাই যান এখন বাড়িটা আমার না আমি দলিল দেখাবো কোথা থেকে আমার কাছে তো কিছুই নেই আমার কাছে খতিয়ানও নাই ফসাও নাই কবলাও নাই কিছুই নাই বলেই তো বাড়ি আমার না। এখন আপনি যদি বলেন যে, বললেন বাড়ি এটা আপনার না দলিলটা দেখান দেখান। কবলা তা আমি কবলা কোথা থেকে দেখাবো যিনি ওই বাড়ির মালিক ওনার কাছে কবলা আছে দলিল আছে খতিয়ান আছে সব আছে তাহলে যেটা ইসলামে এবাদত যেটা সুন্নত ওইটার দলিল থাকবে বেদাতের কোন দলিল থাকবে না চার নম্বর বিষয় যেটা জানতে হবে একই জিনিস কোন জায়গায় করলে সন্ন্যত আবার আরেক জায়গায় করলে বেদাত একই কাজ এক জায়গায় করলে সন্ন্যত আরেক জায়গায় করলে বেদাত কেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যেখানে কাজটা করেছেন বা করতে বলেছেন বা করার অনুমোদন দিয়েছেন সেখানে করা সুন্নাত। যেখানে করেন নাই করার নির্দেশ দেন নাই করার জন্য অনুমোদন দেন নাই এরকম জায়গায় ওই কাজটা ওই একই কাজটা করার নাম বেদাত যেমন দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের আজান দৈনিক পাঁচ বার আমরা আজান দিই আজান দেওয়া সুন্নত কিন্তু জানাজার নামাজে ঈদের নামাজ আমরা আজান দিই না সেখানে না দেওয়াটা সুন্নত ঈদের নামাজ জানাজার নামাজে আজান না দেওয়া সুন্নত আর পাঁচ ওক্ত নামাজে আজান দেওয়া সুন্নত এখন আমরা যদি বলি যে ঈদের নামাজে জানাজার নামাজে আজান দিলে অসুবিধা কি আজান্ত খারাপ কোনো কাজ না আজান্ত ভালো কাজ তাহলে ভালো একটা কাজ আমরা ওখানে ঈদের নামাজের আগে জানাজার আগে দিলে অসুবিধা কি তাহলে বোঝা গেল যে যেখানে নবী সালাম করেন নাই করার নির্দেশ দেন নাই করার অনুমোদন দেন নাই সেখানে কাজটা করার নাম বেদাত আরেক জায়গায় নবী সালাম করেছেন অনুমোদন দিয়েছেন সেখানে না করার নাম বেদাত অর্থাৎ অনেকে বলে যে আল্লাহ রসুল তো অনেক জায়গায় হাত তুলে ধোয়া করছেন তাহলে পরস নামাজের সালাম পেরানোর পরে সবাইকে নিয়ে হাত তুলে ধোয়া করলে অসুবিধাটা কি অসুবিধাটা হলো একটা बी सल्लाम जीवन असंख्य बार फरज नाम क्यों नाम सबा जमात करेंबीम करें नबी सराम जगह करा सुन्नतर ना करा सुन्नतो दो सब जगह करी करा দোয়াটা খুব সুন্দর ভাবে করি আমি টয়লেটে ঢুকার আগে টয়লেটের সামনে দাঁড়াইলাম দাঁড়ানোর পরে ক্যাবলামুখী হইলাম ক্যাবলামুখী হয়ে দুই হাত তুলে নিয়ত করতে হবে না নিয়ত করে নিলাম যে আমি টয়লেটে যাবো আবার দোয়া পড়ে নিলাম তারপরে আল্লাহর কাছে দোয়া করলাম রব্বুলাল আমি কিছুক্ষণের মধ্যে টয়লেটে যাওয়ার নিয়ত করে ফেলছি दोआा कर लुखी टय अच्छा देखी खान दोआा कर लो दो असुविधा असुविधा क्या असुविधा खराब की जीवन असंख्य बार टयलेटे गोवा करे करें नहीं बनाए এই নতুন বানানোর কারণে যাওয়ার আগেও আমাদের হুজুরে কত সুন্দর করে দোয়া করে দিছে কি বলেন অনেকের কাছে দেখতে কিন্তু এটা খুবই সুন্দর দেখা গেছে আচ্ছা এবার আসেন এটা গেল চার নম্বর সূত্র পাঁচ নম্বর সূত্র হল বেদাত হওয়ার জন্য নবী সাল্লাহামের নিষেধাজ্ঞার কোন প্রয়োজন নাই অনেকে বলে যে আচ্ছা ঠিক আছে আল্লাহ রসুল করেন নাই তা আল্লাহ রসুল কি নিষেধ করছে যে এটা করিও না আল্লাহ রসুল কি মানা করছে এটা করা করলে অসুবিধা কি আল্লাহ রসুল তো মানা করেন নাই নবী সালাম হয়তো করেন নাই কিন্তু বলেন নাই যে এটা করিও না বেদাত হওয়ার জন্য নবী সাল সাল্লামের নিষেধাজ্ঞা থাকা জরুরি না নিষেধাজ্ঞা হইলে তো এটা হারামে হয়ে যাবে এটা তখন আর বেদাত না নবী সাল নিষেধ করে দেন নিষেধাজ্ঞা করার নির্দেশ দেন নাই বা করার অনুমোদন দেন নাই বা শরীয়ত হিসাবে নির্ধারণ করেন নাই এজন্য দেখবেন অনেকে এরকম বলে যে নবী সাল সাল্লাম করেন নাই ভালো কথা কিন্তু ওখানে করার জন্য নিষেধ করছে স্পর্শ করতেছিলেন চারটা কোন আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহা ধরি ফেলছেন বললে যে না খবরদার আপনি বাকি দুইটা কোন স্পর্শ করতে পারবেন না দুইটা করলে বেদাৎ হবে তখন বললেন একুশ নম্বর আয় একটা তালাওয়াত করে শুনাই দিলেন আল্লাহ রসুলের মধ্যেই তোমাদের জন্য আছে অর্থাৎ আল্লাহর রসুলের থেকে বেশি পন্ডিতি করতে যাইও না আল্লাহ রসুলের থেকে বেশি না হাসানা লঙ্ঘন হইলে এটা বেদাৎ হয় এটা হলো পাঁচ নম্বর সূত্র ছয় নম্বর সূত্র হলো যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম না করলেও অনেক সময় সন্নত হয় আবার করলেও অনেক সময় সুন্নত হয় না যে নবী সাল করেছেন অথবা করার অনুমোদন দিয়েছেন নির্ধারণ করেছেন এই কারণে নবী সালামের সাহাবিরা করেছেন নবী সালাম জন স্ত্রী বিবাহ করেছেন তাহলে অম্বতর জন্য এগারো জন করা সুন্নত জি কেন সুন্নত নাই এটা তো আল্লাহ রসুল করছেন সুন্নত নাই কারণে যে আল্লাহ রবীন্দিন বলে দিয়েছেন খালসাতাম করলেও সব কাজ জন্য সুন্নত হয় না আবার নবী সাল করেন নাই ওম্মত সুন্নত যেমন নবী সালাম ইমাম সাহেব ছিলেন না। নবী সাল্লাম মুহলে আজান দেওয়া বেদা আপনাকে নবী সালাম তো আজান্লি তো নবী সাল যোল্লাম করা জরুরি না নবী সালাম করেছেন অথবা করার অনুমোদন দিয়েছেন অথবা করার নির্দেশ দিয়েছেন অথবা এটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন তাহলে এটা সুন্নত এর ব্যতিক্রম হইলে এটা নাম বেদাত তাহলে আমরা বুঝলাম কি জিনিস এবার আসি বেদাত করলে অসুবিধা দেখতে সুন্দর করতে সুন্দর সুন্দর বলতে বেদাত করলে আমার অসুবিধাটা কোথায় বেদাত করলে প্রথম অসুবিধা হইল বেদাতের দ্বারা আমার ইমান নষ্ট হয়ে যায় বেদাতের দ্বারা ইমান নষ্ট হয় কারণ আমার ইমান আনার সময় আমি যে কালেমাটা পড়েছি সেই কালেমার মধ্যে আমার একমাত্র মাহবুত এটা হলো আল্লাহ রব আলীনের তাও আরেকটা তাহিদের স্বীকৃতি দিয়েছি যে মুহম্মদ রসুল্লামের আমি সমস্ত করব একটা মাত্র তরিকা পর্যন্ত এখন যখন আমি ওই মোহাম্মদ রসুল্লাহ তরিকার বাহিরে গিয়ে অন্য তরিকায় এবাদক শুরু করে দিয়েছে তাহলে আমার ইমানের মধ্যে সমস্যা দেখা কারণ আমি ইমানে ওয়াদা থেকে ইমানের চুক্তি থেকে সরে গেছি আমি ওয়াদা করছি যে সমস্ত একটা তরিকে করবো কিন্তু সেই থেকে আমি গেলাম। প্রথম সমস্যা আমার ইমানের সমস্যা দেখা দিবে দ্বিতীয় সমস্যা আল্লাহ রবাহ আলমিন কোন বেদাতি আবাদত স্নতেবার বাহিরে কোন আবাদত আল্লাহ রবীন্দন কবর করেন না তাহলে আমি যত এবাদত করব বেদাতি পদ্ধতিতে একটা এবাদত আল্লাহ কব করবেন না তিন নম্বর অসুবিধা বেদাত করলে জাহানু বেদাতে দলালাত দলালাতেন ফের নাম সমস্ত বেদা গুমরাহী আর এই গুমরাহি মানুষকে জাহান নামে নিয়ে যাবে তাহলে বেদাতের পরিণতি হল জাহান্নাম ক্ষতি হলাম বলবেন হাউলাই হাউলাইম্মাতি এরা তো আমার উম্মত বাধা দিও না এদেরকে আসতে দাও এদেরকে আসতে দাও কিন্তু ফেরেস্তারা বলবেন এদের আপনি নতুন নতুন বেদা তৈরি করেছে এই কারণে এরা আপনার হাউজের ফানি পাবে না আল্লাহ বলবেন সহকান দূর হয়ে যাও দূর হয়ে যাও সরে যাও যারা আমার পরিপূর্ণ একটা নবী সালামের হাউজ সব থেকে মাহরম হয়ে যাবে সমস্ত আমল বাতিল হয়ে যাবে যদি বেদাত করা হয় নবী সালাম আমিল আমাল কোন আমল যদি নবী সাল্লাহ ইসলামের আলোকে না হয় সেই আমল হয়ে যাবে বাতিল তাহলে বেদাত মারাত্মক ক্ষতিকর এবং ইবলিশের কাছে বেদাতের বেদাতটা কবিরা ঘুণার ছাইতেও বেশি প্রিয় হয় না সর্বশেষ যে বিষয়টি সেটি বাংলাদেশের বহুল প্রচলিত কিছু বেদাতে নমুনা এটা বলে আমার আলোচনা শেষ বাংলাদেশের বেদাতে নমুনা অগণিত অসম্ভ্য শত শত থেকে প্রসিদ্ধ যে বেদাত গুলো প্রথমত আল্লাহ আল্লাহ আকিদা আল্লাহর রুবিয়তের ব্যাপারে তহিদ এর ব্যাপারে অনেকগুলো বেদাত আকিদা বাংলাদেশে আছে প্রথম বেদাত হলো আল্লাহ কোথায় আল্লাহ কোথায় এই প্রশ্ন যদি আমরা আমাদের ভাই বাংলাদেশে করি মুসলিমদেরকে করি জবাব পাওয়া যাবে না আল্লাহ কোথায় এই প্রশ্ন করাটাই ইমান চলে আপনার এক মানুষ মধ্যে করে আল্লাহ কোথায় জিজ্ঞেস করা যাবে না আল্লাহ কোথায় আবার মুখে দিবা হে খুঁজছেন এত বড় কথা এটা প্রশ্নই করে দেবেন আল্লাহ কোথায় আরেক শ্রেণীর আছে যে আল্লাহ আছেন তবে আল্লাহ সর্বত্র আল্লাহ সব এটা হলো আরেক ধরনের মানুষের আমাদের দেশের আখেরা তা আমরা বলি যে ভাই আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে আপনি দোয়া করবেন কিভাবে আল্লাহর কাছে দোয়া করার সময় হাত কোন দিকে তোলেন হাত তোলে খালি উপরের দিকে রব্বানা আতিনা হাসানা আিরতিাতি হাসানা আদা বান্নার আল্লাহ যদি চারিদিকে সব জায়গায় থাকে তাহলে দোয়া করার সময় বলবেনা হাসানা ওফিল আিরাতি হাসানা ওয়াতিনা আদা বান্নার কি বলেন আল্লাহ তো চারিদিকে হাত সারিদিকে ভুলবে না হাত তো চারিদিকে ভুলো না হাত খালি উপরের দিকে তাহলে ফেত্র সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ রিস আল্লাহ এই যে আতেদাটা আল্লাহ সর্বত্র বিরাজমান এটা বেদাতি আতেদা আল্লাহর আকার আছে কি নাই বাংলাদেশের অধিকাংশ ভাই মনে করে আল্লাহর আকার নেই এমনে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ জান্নাই তে দেখা করো আল্লাহ আমার জান্ন দিদার কি দেখবেন আল্লাহ তো আকারে নেই আল্লাহ আকার না দেখলে কিছু দেখা যায় আল্লাহকে দেখতে চাই কিন্তু আমার বিশ্বাস করে আল্লাহ আকার তাহলে আল্লাহ বলে আল্লাহনের আকার নাই তারপরে মত শশুরি জিন্দ এই জাতীয় অসংখ্য আকিদার দিক থেকে বেদা আল্লাহ মানুষের ভিতরে ঢুকে যায় মানুষ আল্লাহর ভিতরে ঢুকে যায় মানসুর হাল্লাজের ভিতরে আল্লাহ ঢুকে গেছে আল্লাহর ভিতরে মানসুর হাল্লাস ডুবে গেছে আর একদিন আল্লাহ আমলের ব্যাপারে অসংখ্য বেদাত আর বেদাতের মধ্যে বেদাত সলাতের মধ্যে বেদাত আছে না প্রথম ভেদাত কি প্রথম বেদাত হইল জায় নামাজ পাক করার বেদাত জায় নামাজ चतुर्मुखी बेदांत मध्य बेदात कबल सम्मानित बात अकेद सुन्नते এমাদক থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব আল্লাহ আল্লাহব্বুল আলমিন আমাদের সবাইকে বেদান মুক্ত সৌন্দি আমল করা